And I challenge anyone, any human being to point out a teaching from the Quran or the Sahih Hadid which is against humanity as a well. আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি গুজরাটে রায়টের সময় তিন দিনে লিখেছি মাত্র তিন দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন গবেষণা করার সময় পাননি আরও বললেন ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল তাহলে বইটা নিয়ে কেন বলছেন তার তাড়াহুড়ো করে লিখেছিলাম ওটা ভুলে যান প্রথম এডিশন বের করেছি দ্বিতীয় এডিশনটা আর বের করবো না আমিও মানি ওনার বইটা পড়েছি উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোটো করতে চাননি তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ তবে উদ্দেশ্যটাই সব নয় উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে আমি কম্প্যারিটিভ রিলিজেনের ছাত্র ভুলগুলো বুঝতে পারবো কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা তাহলে রায়ট বেঁধে যাবে এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে একশোটারও বেশি বত্রিশ পৃষ্ঠায় একশোটারও বেশি ভুল ঘণ্টার পর ঘন্টা কথা বলা যায় সেটা অবশ্য এখন করবো না বত্রিশ পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন চিন্তা করেন প্রশ্নত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে মাত্র কয়েকন্ড চার পাঁচ সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি উত্তরটা হয়তো পাঁচ ছয় মিনিট ধরে দিলাম এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি তাহলে কি রায়ট বেঁধে যাবে না ভুল বললে ঝামেলা হবে ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে তাড়াহুড়ো করি বা না করি আপনাকে তাড়াহুড়ো করতে কে বলছে তারপরে হয়তো মুখে ভুল বলা যায় কিন্তু বই লেখা আমি যদি মুখফোঁসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও কিন্তু বই লেখাটা একবারে জলজান্ত প্রমাণ তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি এটা ঠিক না যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে তার এটা নিয়ে কথা বলা উচিত না এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে এখানে এত বেশি ভুল আছে আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে তাই বইটা তার বিক্রি করা উচিত না এটা এখনও আর্ট অফ লিভিংয়ে বিক্রি করা হয় আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি যদি উনি জানেন যে এটা ভুল হাজারখানে বইয়ের দাম আর কত হবে ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয় তারপরেও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে আর উনি গরিব নন যথেষ্ট ধনী হাজারখানে বই দা আমার কত হবে তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে আমি আগেই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল আমি আর মন্তব্য করব না বসে পড়েছিলাম আমি প্রশ্ন উত্তর দেয়নি তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত কারণ বইটা এখনও বিক্রি করা হচ্ছে বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো তবে খুব বেশি সময় বলবো না বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করব। কয়েকটা আগের লেকচারে বলেছিলাম সেগুলো এখানে সংক্ষেপে বলবো। শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম দা কমন থ্রেড এক নম্বর পৃষ্ঠায় একবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলনে কথাটা আছে তবে প্রসঙ্গ আছে এ ব্যাপারে আমি আগেও বলেছি আয়াতে এটা উল্লেখ করা আছে হলো সময় মুসলিম আর মক্কার মুসরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল আর মুসরিকটা চুক্তির শর্ত ভেঙেছিল তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না তাকে মেরে ফেল এটা যুদ্ধের মাদানের কথা অন্য জায়গার কথা না আর অনেকে লাভ দিয়ে সাত নম্বরে চলে যান কারণ ছয় নম্বরের উত্তরটা আছে কিন্তু তারা যদি শান্তি চায় আশ্রয় চায় তাহলে শুধু আশ্রয় দেবে তা নয় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি সেদিনের প্রশ্নোত্তর পর্বেও এরপর দুই নম্বর পৃষ্ঠা এটা তার বইয়ের প্রথম অধ্যায় ফেইথ ইন ওয়ান গড তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদিও রংধনুতে ধনুতে সাতটা রং দেখা যায় সেটা আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দু ধর্মের যে ৩৩ কোটি ঈশ্বর ৩৩ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত পুরোপুরি একমত একথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর তারপর উনি বললেন আমরা আত্মত্যায় বিশ্বাস করি এক ঈশ্বরকে বিশ্বাস করা আরো বলেছেন যে যদিও রংধনুতে সাতটা রং থাকে এরা সবাই আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দুদের এই তেত্রিশ কোটি দেবদেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযৌক্তিক সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ ভালোই তো রংধনু সাতটা রং কিন্তু আলো একটা তেমনি হিন্দুদের তেত্রিশ টুটি দেবতা ঈশ্বর একজনই বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে ভিভজিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জার রেড তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রং হবে না রং ধনুর রঙের সাথে ৩৩ কোটি দেব দেবতা আর ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তি মানে ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে ব্যাপারটা যেন এরকম আমাদের মানুষের শরীরে ১১টা অংশ থাকে দুটো পা দুটো হাত একটা মাথা একটা ঘাট দুটো কাঁধ একটা বুক একটা পেট একটা শ্রণী এগারোটা অংশ তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাব। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয় কোনো একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয় যদি বলেন ৩৩ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের ৩৩ কোটি উপাদান আছে তবে প্রত্যেকটা অংশে আলাদাভাবে ঈশ্বর নয় তাহলে সেই সব দেবদেবীর পুজো করছেন কেন মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তাহলে এই ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে একশো আটটা নাম অথবা এক হাজার নাম এই কথাটা আমিও মানি অধ্যায়ের ছেল নম্বর শ্লোক সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এতে আমার আপত্তি নেই একথা একশো দশ নাম করা হয়েছে সেটা হবে সুন্দর নাম আর পবিত্র করণে এবং সহিদে আল্লাহমান নিরানব্বই টা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো নাম অথবা এক নাম বেদের কথা অনুযায়ী কোন আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা দিয়েছেন। সর্বশক্ত অনেক নামে ডাকতে আপত্তি নেই কিন্তু এভাবে বলা যাবে না রংধনু সাত আসলে একটা সাদা আলো থেকে এসেছে তেমনি ৩৩ কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে এটা অযৌক্তিক নামে কোনো সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম নায়েক এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক তার মানে হচ্ছে বাবা এ এছাড়াও বলা যায় আবু বাবা। অথবা আবু রুজদা বাবা। চারটা নাম সবগুলো একজনের সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না চারটা আলাদা নাম কিন্তু মানুষ একটাই নাম আলাদা হতে পারে তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়ক নয় শুধু পা দিয়ে পুরো জাকির নায়ককে পাচ্ছেন না হাত দুটো না থাকলে তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ এক অনেক উপাদান সেটা অযোগ্য এরপর তিন এবং চার পৃষ্ঠায় সেকশন নাম্বার তিন উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয় কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয় একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক সচেতনতা ঈশ্বরের এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত কোনো মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তাহলে এই মূর্তি ঈশ্বরের ছবি না কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যজুর বেদে নম্বর অধ্যায়ের তিন নম্বর এছাড়াও সেটাসূত্র উপনিষে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদেতা মাস্টি মহানেশ্বরের কোন প্রতিমা নেই ফটোগ্রাফ নেই ইমেজ নেই ভাস্কর্য ছবি নেই স্ট্যাচু নেই মূর্তি নেই তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে এছাড়া মূর্তি ঈশ্বরের কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে সে লোকের বাসা অথবা অফিসের ঠিকানা তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড তর্কের খাতে মেনে নিচ্ছি আসলে মানে আমি ধরেন মেনে নিলাম চিন্তা করেন মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায় সে আমাকে কথা দিল কিছুটাকে সাহায্য করবে কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল। সেই সাথে তার ভিজিটিং কার্ড এখন সে ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না আমি যেটা করতে পারি আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড তারপরেও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক আপনি যেটা করতে পারেন ঈশ্বরকে ধন্যবাদ জানান নামাজ পড়ে জানান এটাই আল্লাহর হটলাইন সেটা কিভাবে করবেন আল্লাহ যেভাবে বলেছেন করন এবং সোহাদিসে আছে সরাসরি জানান এরপর শ্রী শ্রী রবিশঙ্কর চার নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয় ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে তারপরে প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি এই কথাটা একেবারে পুরোপুরি ভুল কোনো মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর মদত করেনি কাবা আমাদের কিবলা আল্লাহ পবিত্রকরণে বলেছেন একশো চল্লিশ নাম্বার আয়তা উল্লেখ করা হয়েছে তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে কাবা হলো আমাদের কিবলা আমাদের দিক নির্দেশনা আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি যখন নামাজ আদায় করি আমরা এক দিকে মুখ করে দাঁড়াই এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান কেউ বলতো উত্তর কেউ বলতো পূর্ব কেউ বলতো পশ্চিমে একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে একতার জন্য এটা করি আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন তিনি হলেন আলী দিসি এগারোশো সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল দক্ষিণ মেরে উপরে উত্তর মেরুর নিচে আর কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরে উপরে দক্ষিণ মেরুর নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে আমরা মুসলিমরা যখন কাবায় যাই যখন চারপাশে আল্লাহ এবং তার রাসুলকেলের একটা সেন্টার থাকে আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন আর হজরত ওমর রাদি আল্লাহ আনহ বলেছেন ইসলাম দ্বিতীয় খলিফা এটা আছে সহি বুখারিতে দুই নম্বর খন্ড বুক অফ হাজ ছাপান্ন নম্বর অবীজামের সময়ে অনেক স্বাভাবিক ছিলেন নবীজামের অনেক সহযোগ ছিলেন যারা কারেন সবাইকে নামাজের জন্য রাখতেন কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির দাঁড়িয়ে উপাসনা করবে কোনো মূর্তি পূজারি উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না তাহলে শুধু এটাতেই প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না আমরা আল্লা তালার ইবাদত করি কাবা হলো আমাদের কিবলা ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে এছাড়াও এই বইটার ছাব্বিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নজি সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি যেটা হলো কালো পাথর যদি বলেন মোহাম্মদ সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি এই কালো পাথর বা হাজির আসবাদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা এটা ভুল মুসলিমদের কথা বাদ দেন তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি এমনকি মক্কার আর মুশ্রিকরা তারাও উপাসনা করেনি আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারিও কালো পাথরের উপাসনা করেনি যে কোন ইতিহাস শুধু ইসলামিক নয় নন ইসলামিক ও দেখেন কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পথরের উপাসনা করত এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয় তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনো কালো পাথর উপাসনা করেনি এরপরে তিনি সাত নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস ওনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে রামা মানে অন্তরের উজ্জ্বলতা ধ্যান মানে মেডিটেশন করা রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী এটা আছে তার বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় ধ্যান করা রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে এটাও অযৌক্তিক রমজান শব্দটা এসেছে আরবির শব্দ রমাদা থেকে রামাদা মানে প্রচণ্ড গরম বালি আর মাটি খুব গরম হয়ে গেছে কারণ হলো সূর্যের প্রখর তাপ আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজড়ি সালের প্রচলন হয় রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস আর তখন সেখানে গরমকাল ছিল এভাবে রামাদার শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে এটা বলা অযৌক্তিক এটার কোনো ভিত্তি নেই এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ মুসলিমদের প্রার্থনা নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে নামা আর জাজ নামা আর জাজ নামা মানে উপাসনা করা জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া তাহলে নামাজ মানে উপাসনা করা ঈশ্বরের সাথে মিলিত হওয়া নামাজ সংস্কৃত থেকে এসেছে এটা তিনি কোথায় পেলেন আমি জানি না এক নম্বর পয়েন্ট নামাজ কোন আরবি শব্দই নয় নামাজ শব্দটা করার কোথাও নেই নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের সোহি হাদিসেও বলা হয়নি মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হল সালাহ নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা ঈশ্বরের উপাসনা করা তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয় আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি এটা ইসলামিক শব্দ না ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি উনি এটা কোথেকে জানলেন সেটা আল্লাহ জানেন তবে এটা ইসলামিক শব্দ না এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই মুসলিম আর হিন্দুরা ইবাদার আগে হাত পা ধুয়ে নাই। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকেই হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে ইহুদ বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নাই। আর কিছু হিন্দু ও প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নাই কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই এটা পুরোপুরি ভুল কথা ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না কারণ হাতপাত ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টিমেন্টে বলা হয়নি নিউ টেস্টিভেন্টেও এটা আছে ওল্ড টেস্টমেন্টে দেখবেন বুক অফ এক্সরোডাসে চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল তারা প্রত্যেকবার প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হল তাহলে শুধু ওল্ড নয় নিউ আছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ে মাগেও ছিল সেটা আসলে মিথ্যা পুরোপুরি ভুল মোটেও ঠিক না এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দা কল টু দ্য সোল এই বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কারাসনা করেছেন সেটা গুরুত্বপূর্ণ না উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে সেটা গুরুত্বপূর্ণ না কে উপাসনা করছে সেটাই গুরুত্বপূর্ণ যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না এখন এই কথাটা উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ কার উপাসনা সেটা নয় কথাটা হিন্দু ধর্মগ্রন্থে বিরুদ্ধে যায় এটা আছে ভগবদ গীতায় সাত নম্বর অধ্যায়ের বিশ থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদে তার আগে গীতা বলছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচারবুদ্ধি লোভ পেয়েছে তারা নকলেশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে তারপর বলা হচ্ছে যদি তুমি নকলেশ্বরের পূজা করো তাহলে নকলেশ্বরের রাজ্যে যাবে যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে তার মানে ভগবত গীতা নকলেশ্বরের পূজা করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা কার করা সেটার গুরুত্ব প্রার্থনা করায় গুরুত্বপূর্ণ এই কথাটা গীতার বিরুদ্ধে বেদ এটার বিরুদ্ধে করোনাটার তার মানে ভগবদ গীতা নকলেশ্বরের পূজা করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই প্রার্থনা করায় গুরুত্বপূর্ণ এই কথাটা গিতার বিরুদ্ধে বেদ এটার বিরুদ্ধে আল্লাহ তালা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন তবে শির্ক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সে সীমা অতিক্রম করেছে সবচেয়ে বড় পাপ করেছে তাকে কখনোই ক্ষমা করা হবে না যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয় যদি কেউ মুশ্রিক অবস্থায় মারা যায় যদি মূর্তি পূজার অবস্থায় মারা যায় তাকে কখনোই ক্ষমা করা হবে না মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয় ক্ষমা প্রার্থনা করে ইনশাল্লাহ ক্ষমা করা হবে তবে মুশ্রিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না তাহলে এভাবে বলাটা শুধু করোনার বিরুদ্ধেই যায় না হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয় হিন্দু ধর্মেও তাই আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস এ মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয় আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে তবে হিন্দু ধর্মে তারা কি করে অ্যাডজাস্ট করে ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক এগারো দিন কম থাকে তাহলে প্রতি সৌর বছরে দিন করে সামনে এগিয়ে যাচ্ছে লুনার এয়ারে সোলার এয়ারের চেয়ে এগারো দিন কম থাকে সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো এগারো দিন এগিয়ে আসছে হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয় অক্টোবর নভেম্বরে আধিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয় ইসলামে অ্যাডজাস্ট করি না তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয় সেটা পুরোপুরি ভুল এছাড়াও তিনি আরো বলেছেন ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ দ্বারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয় অনেক উপকার করে চাঁদ ও আলো দেয় সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক সূর্য একটা প্রতীক ইসলাম ধর্মে আরব দেশের সেই মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায় এজন্য ইসলামের চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক এখন পবিত্র কোরআন এবার নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক এটা পাকিস্তানের প্রতীক এই যে তারা ছবি আছে এটা পাকিস্তানের ফ্ল্যাগ ইসলাম ধর্মের ফ্ল্যাগ না উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন কোন মুসলিম দেশ যদি চাঁদতারাদে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার আমার কিছু বলা নেই ইসলামের প্রতীক এটা নয় আর আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ফসিল আয়তা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন তার নিদর্শন মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য আর চাঁদ তোমরা সূর্য চাঁদ কে সেদা করো না শেষদা করো আল্লাহ যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তালা নিদর্শন তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সোমালা চাঁদ কে সৃষ্টি করেছেন যখন সূর্যকে দেখি যখন চাঁদকে দেখি তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি এগুলো আল্লাহ তালার নিদর্শন তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সেজদা করো না সেজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন তাহলে সূর্য হল আল্লাহ আল্লাহ একটি নিদর্শন এগুলো ইসলামের প্রতীক না নিদর্শন তবে এদের সিজদা করো না করো সৃষ্টিকর্তা আল্লাহকে এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরও বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয় কারণ সেটা পরিবেশের জন্য ভালো তবে বেদ অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে কবর দেওয়া যাবে ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ তারা কিছু পড়াতে পারতো না সেখানে আছে গরম বালি এই গরম বালি দাহ করার কাজটা করে এটা তার যুক্তিতেই কুতর্ক তিনি কোথেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পড়াতে পারতো না গরম পালিতে কবর দিত এই গরমবালি দাহ করার কাজ করতো তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত কারণ ইন্ডিয়ায় অনেক গাছ তাই না এটা হলো কুতর্ক আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত এটা অযৌক্তিক ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন কারণ আমরা মাটি থেকে এসেছি মাটিতেই ফিরে যাব। এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কমবেশি মাটির উপাদানের ভেতরও আছে মাটি থেকে এসে যে মাটিতে ফিরে যাব। মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায় কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সব কিছুই কম মাটিতে আছে বিজ্ঞান বলছে এছাড়া যখন দাহ করা হয় পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয় কবর দিলে পরিবেশ দূষিত হয় না তিন নম্বর পয়েন্ট যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে পরিবেশের উপকার হচ্ছে কোথায় কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে সেজন্য আপনারা কবরখানে অনেক গাছপালা দেখতে পাবেন যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয় মাটি তখন উর্বর হয়ে যায় গাছপালা জন্মাবে সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো চার নম্বর পয়েন্ট যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বর পয়েন্ট এটা সস্তা কবর দিয়ে দাহ করা হচ্ছে কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয় এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য গাছ কাটা হচ্ছে প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে কবর দেওয়ার সে তুলনায় সস্তা একই জমি ব্যবহার করা যাবে এটা ফ্রি তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেওয়া ভালো ধর্মে কবর দেওয়ার সংস্কৃত শব্দ থেকে মাখা আর মাদিনা আমার মনে হয় ওনার আরবিয়ার আর সংস্কৃতি দিয়ে কিছু সমস্যা আছে উনি তো বিশেষজ্ঞ উনি প্রায় শূন্য থেকে এরকম কিছু কথা বলেছেন আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি মনিয়া উইলিয়ামস এর সংস্কৃত ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য। শব্দের সংস্কৃত তাহলে দেখেন এটা অরিজিনালি আরবি শব্দ আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ আরবিতে টেলিভিশিয়ান ডক্টর ইংরেজি শব্দ আরবিতে ডাক্তুর যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে মানুষ বলবো একটা বোকা ডক্টর থেকে এসেছে আরবি শব্দটা হলো ডাক্তুর মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন ইংরেজিতে স্টেশন এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্কৃত মাখা থেকে অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয় কোরআনের শব্দ না হ্যাঁ আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে একথা বলছি না যে কোরণে বিদেশি ভাষা নেই তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না তারপরে সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর আরবিতে এর অর্থ উর্বর জমি আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাক্কা থেকে এর অর্থ কিছু চোষা সেখানে পানির অভাব পানি চুষে খেতে হয় এখান থেকেই শব্দটা এসেছে এটা সমার্থক আরেকটা শব্দ হল হারাম তার মানে যেসব জিনিস হারাম এখানে সেগুলো নিষিদ্ধ যেটা সঠিক না সেটা এখানে থাকবে না আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক সেটাই মদিনা এটা আরবি শব্দ যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী কুতর্ক হয়ে যাবে এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হাজরে আসওয়াজ আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে সাঙ্গে মানে পাথর অশ্বেতা মানে যেটা সাদা নয় অনেকটা শিবলিঙ্গের মতো হাজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে এ কথা একেবারেই অর্থহীন হাজার এ আসাদ হাজার আরবি শব্দ মানে পাথর আস মানে কালো হাজার মানে কালো পাথর এটা আরবি শব্দ উনি কোথায় পেলেন যে সাঙ্গে সেটা থেকে এসেছে এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন জোর জবস্তি করে চারকোনা জিনিসকে গোল গোলবাক্সে ঢোকাচ্ছেন অনেকটা ট্রায়াঙ্গল মধ্যে স্কোয়ারকে বসানো দুটো কিন্তু আলাদা জিনিস এটা অযৌক্তিক এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে উনি এটা কোথেকে জানলেন কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে কাব মানে যেটা স্ফীত একটা চারকোনা ঘর যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে তার মানে হরির বাসস্থান হারাম শব্দটা আরবি এটা হালালের বিপরীত হালাল মানে যেটা করার অনুমতি আছে হারাম মানে যেটা নিষিদ্ধ এরপর উনি বলেছেন বেশ কিছু রীতি কথা কিছু কালচারের কথা ইসলামে যেগুলোর কোন স্থানই নেই এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোন সম্পর্কই নেই এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম এটাকে উল্টানো হয়ে যাবে সাত ছয় যার অর্থ দয়াময় পরম দয়াল আল্লাহ নামে শুরু করছি এখন ওমকে উল্টো করলে সাত আট ছয় হয় কিনা সেটা পরের কথা ইসলামে সাত আট ছয়ের কোন মূল্য নেই ভেঙে যোগ করলে এখন ইসলামে এই সংখ্যার কোন মূল্যই নেই অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিপক্ষরের ভ্যালু এত বায়াক্ষরের ভ্যালু এত তারপর এগুলো যোগ করে বলল যে বিসমুল্লাহ রহমান রাহিম হলো সাতশো ছিয়াশি এটা তার নিজেরা আবিষ্কার এই সংখ্যাটার হয়তো আর অনেক অর্থ আছে হোক ভালো বা খারাপ ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়েছেন আমার হাতে সময় কম আপনারা যদি বইটার আটাশ আর উনত্রিশ নম্বর পৃষ্ঠাটা পড়েন শেষ দুটো পৃষ্ঠা তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ আরবি শব্দ ইংরেজিতে অর্থ সংস্কৃত আরবি ইংরেজি অর্থ আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয় কিছু শব্দের অর্থ ঠিক আছে যেমন সাজ মানে সেগুন গাছ আবার কিছু শব্দ ঠিক আছে অর্থ ঠিক নেই লিখেছেন আনসারি মানে সাহায্যকারী শেখ মানে বলেছেন শিষ্য আসলে বিশেষজ্ঞ তারপর আরবিতে এটা মোটেও আরবি শব্দ নয় এটা ফার্সি শব্দ উনি বলেছেন স্বর্গ থেকে আগত পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না পয়গম্বর মানে আল্লাহর বার্তা বাহক এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা কথাগুলো সঠিক হতে হবে লজিক্যাল হতে হবে কুতর্ক করা ঠিক হবে না উনি মুখে বলছেন কুতর্ক করবেন না কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন উনার বলে অনেক কথায় অবশ্য ঠিক আমি সব কথা আপাত জানাচ্ছি না মাঝে মধ্যে তার যুক্তি সঠিক আর মাঝে মধ্যে অযুক্তি কুতর্ক সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না তারাই কথাগুলো মেনে নেবে এগুলো বিশ্বাস করবে দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এই রকমই তাদের অনেক কথা সঠিক আবার অনেক কথায় ভুল তবে তারা যুক্তিতে ভালো যদি কোনো লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহতালার সাহায্যে তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোন ভুল ধারণা না থাকে কারণ অনেক মুসলিম নেই কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে সৃষ্টিকর্তা নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে সেগুলো মানবো না এই করা হয়েছে মূলত মুসলিম ভাই সচেতন করার জন্য সাবধান থাকবেন যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং আপত্তি নেই যদি সেটা আগে দেখেন আর সেখানে যুক্তি ব্যবহার করেন এরকম কুতর্ক করবেন না তা না হলে ভুল পথে চলে যাবেন এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য আশা করি কিছুটা হলেও সেটা পূরণ করতে পেরেছি আমার লেকচার শেষ করব পবিত্র করোনার একটা উদ্ধৃতি দিয়ে আল্লাহ পবিত্রের পঁচাশি জাকির আপনারা যদি কেউ এই টপিকের উপর ডক্টর জাকির না একে প্রশ্ন করতে চান তাহলে আপনারা এক একে প্রশ্ন করতে পারেন অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কথাও পড়িনি যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে আমার কোনো আপত্তি নেই কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হিসেবে মুসলিম মানে যে আল্লাহ তাল্লাহার কাছে আত্মসমর্পণ করে তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয় আল্লাহর কাছাকাছি থাকে সে যখন কোন শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে তার সব কাজই প্রাকৃতিক তার হার্ট প্রাকৃতিক ভাবে কাজ করে সেভাবেই ব্যবহার করে পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা শিক্ষকেরা তখন সে ভুল পথে চলে যায় তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকা আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি না সেটা ঠিক না তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ তার মাসুম পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে সঠিক পথ থেকে দূরে সরে যায় আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই সালাম রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে যে আমরাই ঠিক আর সুদ্রাতে চাই। উনি বলেছিলেন আপনার চাপিয়ে দিবেন না এ ব্যাপারে আপনি কি বলেন শ্রী শ্রী রবি বলেছিলেন ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দেই। আংশিক ভাবে ওনার কথা সঠিক মাঝে মধ্যে মনে করি যে শুধু আমরাই সঠিক কখনো সেটাই সঠিক আবার কখনো সেটা ভুল যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক দুই যোগ দুই সমান চার এটা ছাড়া অন্য সব উত্তর ভুল এটা সঠিক আমি যদি বলি দুই যোগ দুই সমান চার চারবাদে অন্য সব কিছু হলে সেটা ভুল তাহলে আমি সঠিক তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে আমি যদি বলি পাঁচের চেয়ে কোন সংখ্যাটা বড় দশ পাঁচের চেয়ে বড় বিশ পাঁচের চেয়ে বড় ত্রিশও বড় এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে দ্বিতীয় অংশ যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি জোর করে সুধরাতে চাচ্ছি এটা আমি মানি না কারণ আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সুরা বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে লাইক রাফিদ্দিন দিন সম্পর্কে জবরদস্তি নেই তবে আয়াতটা শেষ হয়নি এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে আমাদের সত্যটা প্রচার করতে হবে শুধু বলবেন না লাইক রাফিদ্দিন সত্যটা প্রচার করতে হবে যদি তার গ্রহণ করে আলহামদুলিল্লাহ গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলে ভালো না করলে কোনো সমস্যা নেই তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে জোর করব না আমরা এটা ঠিক না ধর্মেই এই কোনটা একেবারে প্রচার করতে পারেন যেমন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন এখন যদি বলি শ্রী শ্রী রবি আপনি কেন হাজারো মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন উনি প্রচার করছেন যারা পছন্দ করছে গ্রহণ করছে একেভাবে আমরা প্রচার করছি যারা পছন্দ করছে গ্রহণ করছে তাহলে একজন রিওয়ার্ডের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন লোকটার নাম মনে নেই সে বলেছিল গত এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি বেশ উত্তেজিত হয়ে সেটা ঠিক ছিল না সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না তবে এটা তার স্টাইল সে ওনাকে ইসলাম গ্রহণ করতে বললো শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন অনেকেই তাকে ফলো করছে তবে জোর করবেন না সেই লোক তো জোর করেছিল না অনুরোধ করেছিল শ্রী শ্রী রবিশঙ্কর বললেন সবাইকে ভালোবাসুন এটা তার জীবন দর্শন উনি বলতে পারেন আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন মানুষ পছন্দ করে গ্রহণ করে জোর করবেন না জোর করাটা ভুল আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে শ্রী শ্রী রবি সাথে পঞ্চাশ থেকে একশো জনের মতো লোক ছিল তাদের সবাইকে ভিআই পি সেকশনে বসানো হয়েছিল সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের আপনারাও দেখেছেন তাদের মধ্যে মহিলাও ছিল তবে আমরা সেখানে পুরুষনারীদের একসাথেই বসেছি কারণ তারা আমাদের গেস্ট আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল আর ওনার সাথে যারা এসেছিল তারা উনার সব কথার শেষেই তালি দিচ্ছিল এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল আমরা পার্সেন্টেজটা জানি না আনুমানিকভাবে অনেকে বলেছে পঁচিশ পার্সেন্ট হিন্দু আর পঁচাত্তর মুসলিম ছিল কেউ বলেছে এক ভাগ হিন্দু আর দুই ভাগ মুসলিম আমি জানি না এটা তবে মনে হয় মুসলিমরাই সংখ্যায় বেশি ছিল আর অনেক হিন্দুও সেখানে ছিল শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিলো তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল ও ডক্টর জাকির নাইকের এভাবে বলা উচিত হয়নি আমি তো টপিকের উপরেই ছিলাম আমি তো টপিকের উপরে কথা বলেছি কোনো ধর্মের সমালোচনা করিনি আমি সত্য কথাটা বলেছি তবে সেখানে আরও অনেক লোক ছিল এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি রুমে চলে গিয়েছিলাম তার প্রায় বিশ মিনিট পরে আমি আবার বের হলাম তখনও ভিড় ছিল সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন তার বুকের ব্যাচে শ্রী শ্রী রবি শঙ্করের একটা ছবি তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু সেই বয়স্ক লোক বললেন ডক্টর জাকির নায়েক আপনার কথা আমার খুব ভালো লেগেছে এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম এখন থেকে আমি আপনার অনুসারী আমি বললাম অনুসরণ করেন আলহামদুলিল্লাহ তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সহার এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি অনেক অমুসলিম তাদের মধ্যে হিন্দু আছে সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল জানতে পেরেছি সাউথ ইন্ডিয়া অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল কেরালায় চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল হাজার হাজার মানুষ দেখেছে এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়ত করেছেন আমরা শুধু প্রচার করব। এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম পরবর্তীতে আরো খবর আল্লাহ সত্য প্রচার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা আল্লাহ বলেছেন পবিত্র করোনায় এই নিয়ম গুলো অক্ষরে পালন করেছি কিছু মানুষ বলা বলি করছিল ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবি সাথে এক মঞ্চে উঠবেন তিনি তো নিজেকে ভগবান বলেন এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায় এরকম ভাবছিল না জানি কি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমদের কথা যদি বলতে হয় অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন তারাও সন্তুষ্ট হয়েছেন তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হিদায়ত করেছেন হ্যাঁ ভাই সামনের কৃষ্ণকে আসমানী কিতাব বলা যায় ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসুল বলে মেনে নিতে পারি কিনা আর বেদকে আল্লাহ তালার আসমানী কিতাব বলা যায় কিনা আমি সেদিনকার লেকচারেও আর কোরআন কিন্তু এ বাদেও আরো কিতাব পাঠানো হয়েছে যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি নামে চারটা তবে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্রকরণের আগে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোন জাতির জন্য আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো তবে কোরআন যে হতো সর্বশেষ ও চূড়ান্তে আসমানি কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজির হয়নি সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আলিফলাম র এই কিতাব আমি নবী মোহাম্মদ করলাম যাতে করে তুমি পাঠানো হয়নি পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য এই কথাটা পবিত্র কোরণে অনেকবার আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে আছে সুরাব আকারের একশো নম্বর আয়াতে এছাড়াও সুরা জুমারের একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জন্য তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি প্রশ্ন করলেন কিতাব আমরা মনে কিতাবি কিনা দেখেন কোরআনের কোন আয়াত অথবা নবীজামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না আমি বলবো হতে পারে আমি জানি না বর্তমানে পৃথিবীর সব মানুষ সে থাকতে পারে ইন্ডিয়ায় আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন একইভাবে আমরা কি রাম প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথ প্রদর্শক পাঠিয়েছি আর পবিত্র করণে পঁচিশ জন নবী রাসুলের নাম উল্লেখ করা হয়েছে তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ এক লক্ষ ২৪ হাজার নবী পাঠিয়েছেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতীয় সময়ের জন্য যেহেতু মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আমার একশো নম্বর বলা হয়েছে আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র প্রতি আবার বলা হয়েছে হয়েছে সাবার উল্লেখ করা মা বিশ্ব জগতের প্রতি আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে তবে অধিকাংশ মানুষ এটা এখনো জানে না যেহেতু মোহাম্মদাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত নবীলামের আগে যে সব নবী রাসুল এসেছিলেন তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহ রাসুল বলে ধরে নিতে পারি কি না যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহাদি সে নেই তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসুল কিনা এটাও বলতে পারছি না যে রাসুল না আমি বলবো হতে পারে রাসুল ছিলেন আমি জানি না যদি রাসুল হয়েও থাকেন সেটা নির্দিষ্ট জাতিযার সময়ের জন্য ছিলেন এখনকার দিনে পৃথিবীর সব মানুষ হ্যাঁ সামনে থেকে না এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব আসসালাম ডাক্তার জাকির নায়ক আপনার কাছে আমার প্রশ্ন আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচারিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম এখানে নিয়ম হল শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে সেটা বাদ যদি সেটা কোরআন আর সয়া হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন কোনো আপত্তি নেই যদি না মেলে বিরুদ্ধেও না যায় তখন স্টাডি করতে হবে সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু তিনি এক নম্বর যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয় উনি বলেছেন মনোযোগ দেন আরও বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায় ওনার কথা এটা আপনার মনোযোগ বাড়াবে আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি এখন ব্রিদিং এর কথা যদি বলেন নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিস দা শ্রী শ্রী রবি শঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো উনি বলেছিলেন আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনো ব্যবহার করি না সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র দুই অংশ ব্যবহার করে বাকি এক অংশিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই এক অংশ জায়গায় ব্যবহার করা যায় এরকম আরো অনেক কিছু তবে মূল ব্যাপার হলো এটাই ব্রিদিং টেকনিক এর উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম নামাজের সবচেয়ে সেরা অংশ সেজদা যখন সেজদাই যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায় ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয় সিজদের সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায় তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন তাড়াহো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে তাজা বাতাস ভেতরে ঢোকাবেন সেটা ফুসফুসের জন্য উপকারী ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম ব্রংকায়টিস এরকম অনেক রোগী হবে না তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের নামাজের সময় আমরা তো সেটা করি এছাড়াও নামাজে আরও অনেক উপকারিতা আছে বৈজ্ঞানিক উপকারিতা আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক চার্জ বেরিয়ে আসে সিঁচদার সময় চার্জগুলো নিচে চলে যায় কারণ মাথা সে সময় নিচে থাকে সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাস এথমাল সাইনাস ম্যাক্সেলারি সাইনাস সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায় এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য কমে যায় যখন সীজদাস যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়। এটা শরীরের জন্য এছাড়াও গেলে আমাদের রক্তের প্রবাহ বেড়ে যায়। এটাও শরীরের জন্য ভালো এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায় এরকম অনেক উপকারিতায়। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ কাফমাসুলগুলো পেরি ফেরাল হার্ট হিসেবে করে যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয় এভাবে কায়াম রুকু আর সিজদাই গেলে ভাত্রে প্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে নামাজের আরও অনেক উপকারিতার কথা বলা যায় তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ তালা আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে হয়তো অমুসলিমরা ও সুদর্শন ক্রিয়াং টেকনিক হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন সঠিকভাবে নামাজ পড়েন আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী তবে সঠিকভাবে পড়েন অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে অনেক কাজের চাপ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে সঠিকভাবে পড়েন আপনারা ভালোভাবে পড়েন আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে তারা করলে হবে না সঠিকভাবে নামাজ পড়েন তাহলে এই উপকারিতা পাবেন এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন এখানে যায় তাহলে বাদ দেন যদি মিলে যায় তাহলে মানেন যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা তারপর গ্রহণ করেন আশা করি উত্তরটা পেয়েছেন এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব তারা অর্থ দেবে এটার আপনি কিভাবে জবাব দেবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেকে অভিযোগ করে ইসলাম তরবারের মাধ্যমে প্রচার করা হয়েছে সাহাবেকের তিনটা অপশন দেওয়া হতো যুদ্ধ শান্তি নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে কিভাবে এটা উত্তর দেবো প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন তিনি লিখেছেন যে ইতিহাসে এটা যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে বেশিরভাগ ঐতিহাসিক এই আজগুবি কল্প বারবার বলেছেন উনি বলেছেন কল্পকাহিনী হ্যাঁ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে কিন্তু সাহাবিগণের সময় না পরবর্তীতে অনেকেই হয়তো তরবার জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভিতরে থাকে ইসলাম এরকম শিক্ষা দেয় না আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে যেখানে সাহাবিগণ এমনকি খোলাফের রাশি দিনও তারা যখন বুঝতে পেরেছেন যে কোনো কোনো জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে কোন কোন শহরে অথবা দেশে সেই দেশের লোকজন হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে তার আগে তারা দেখত সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা তারপর তাদের সুযোগ দেওয়া হতো সেই দেশে হয়তো একজন রাজা আছেন সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশান দিত হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন দ্বিতীয় অপশনটা জিজিয়া এই জিজিয়া এক ধরনের খুবই কম অমুসলিমরা এই দেয় তাদের নিরাপত্তার জন্য এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে তাদের সাথে যুদ্ধ করতে হবে না এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে খারাপ যে শাসক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে তখন অপশন হলো দুটো ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া করদিন তোর বাড়িতে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি সাহাবিক সময় এমনটা কখনো হয়নি যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আপনাকে যেতেই হবে হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম কিছু যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে আপনাকে যেতেই হবে বলতে পারবেন না আমি তো ডাক্তার অনেক শিক্ষিত না জিজ্ঞা করার ক্ষেত্রে যেটা হয় সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেয়া হতো বিনিময় নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিম তো যুদ্ধ করা লাগতো না আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর আপনার নিরাপত্তার দায়িত্ব আমার আমি খুশি মনে দিয়ে দিতাম কেউ যদি বলে যুদ্ধ বদলে লড়াই করতে যাবেন আমি কিন্তু যেতে চাই না আল্লাহ এবং রাসুলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা তা না হলে হয়তো অমুসলিম কোন দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে একশো টাকা খরচ করতে চাই এর চেয়ে কম এখানে নিরাপত্তা নিশ্চিত করা এটা আসলে ভুল ধারণা এবে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবার মাধ্যমে ছড়ানো হয়নি যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় চোদ্দশো বছর ধরে আরব দেশগুলো শাসন করছি মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে এটা বাদে গত চোদ্দশো বছর ধরে মুসলিম রাই আরব দেশগুলোর শাসক তারপর বর্তমানে প্রায় দেড় কোটি আরব কপ খ্রিস্টান এই দেড় কোটি আরব কপটি খ্রিস্টান তারা জন্মসূত্রে খ্রিস্টান এই কপিকরাই সাহায্য দিচ্ছে এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারের জন্য ছড়ানো হয়নি আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর পরবর্তীতে ক্রুসেডাররা আসলো তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না কারণ আমরা ধর্মপ্রচার করিনি তবে তরবারিও ব্যবহার করিনি আমরা মুসলিমরা প্রায় এক হাজার বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ায় আশি পার্সেন্টেরও বেশি অমুসলিম ইন্ডিয়ার এই আশি অমুসলিম শাহাদা দিচ্ছে এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারিতে ছড়ানো হয়নি আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর মেয়ে গিয়েছিল মালয়েশিয়াতে কোন মুসলিম আর মেয়ে গিয়েছিল সেখানে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মুসলিম কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া মুসলিমদের সঙ্গে সবচেয়ে বেশি কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্র মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত সদপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে পরিসংখ্যান এটা বলছে আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে ইউরোপে দ্রুত হারে বাড়ছে কে এই আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমি তিনি বলেছেন সব লোক ভয় পায় যেমানের পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবীজি মহম্মাম জন্মগ্রহণ করেছিলেন এবারের প্রশ্ন ডান দিক থেকে সামালাম আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি হিন্দুরা এটা সবসময় বলে অনেক মুসলিমও তাদের নকল করে থাকে কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায় তারা এর অর্থটা না আমার জানা মতে এর অর্থটা হলো আমি সামনে নত জানু হচ্ছি আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি আপনার জানা মতে এটার মানে নত জানো হয় আর একটু বিস্তারিত আপনি জানতে চাইছেন একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার তবে কমন অর্থটা হলো সব জায়গায় সামনে আমি নত যেন হচ্ছি যদি এই অর্থ হয় নত যেন হওয়া তাহলে এটা হারাম মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ এজন্য আমি কখনো নকল করি না সবসময়ই বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এমনকি মুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে এর উত্তরে আমি বলি আসসালাম যেগুলো ইসলামিক নয় যেমন তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক গুড মর্নিং এর চেয়ে ভালো মর্নিং এর মধ্যে গুটকি আছে সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে তবে গুড মর্নিং বলাটা শরীরের বিরুদ্ধে যায় না গুড মর্নিং বলাটা হারাম নয় না বললে ভালো আমরা পৃথিবী ও আকাশমন্ডলী সৃষ্টি করলাম আল্লাহ মাত্র একজন কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন বোন একটা কমন প্রশ্ন করলেন আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম আল্লাহ একজন কিন্তু এখানে বহুবচন কেন এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু আমরা কোরআন অবতীর্ণ করেছে অনেক জায়গায় এরকম অনেক জায়গায় আছে আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে বহুবচন দুই প্রকারের হয় একটা হলো সংখ্যাগত বহুবচন আরেকটা রাজকীয় বহুবচন সম্মান দেখানোর জন্য যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যা বাচক পাঁচ ছয় লোক থাকলে বলি আমরা এটা করেছি আমরা ওটা করেছি দ্বিতীয় বহু বচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন তিনি বলেন আমরা এটা করেছি যদিও তিনি একজন একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন হাম দেখ না চাহাতে হ্যাঁ উনি তো একজন তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য এটা এক বচন একইভাবে আরবিতে নো মানে আমরা এটা সংখ্যাবাচক বাচক অথবা সম্মান সূচক বহু বচন আর পবিত্র করণে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন এটা রাজকীয় বহু বচন সমচন তবে তিনি একজন তিনি আল্লাহ এক পেয়েছেন। হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তালা ধারণা নিয়ে কথা বললাম আমি এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে কোনো নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো আমি আমি তাকে অভিনন্দন জানাবো কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয় বড় হয়েছে কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোন ঈশ্বর না তা ঈশ্বরকে অস্বীকার করে আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা ইসলামী ধর্ম বিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে লা ইলাহা কোন উপাস্য নেই এখন থেকে বলাতে হবে ইল্লাহ সেটা আমি করতে পারবো নিশাল তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্ম বিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে লা ইলাহা। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোন ঈশ্বর না তারপর তাদের সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে সে অলরেডি বলেছে লাহা কোন নেই এখন বোঝাতে হবে ইল্লাল্লা আল্লাহ ছাড়া দেখেন যেটা আগে দেখেনি যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে তার উত্তর কি হতে পারে সে হয়তো বলবে স্রষ্টা বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক এরকমই কিছু একটা সেই উত্তরটা আপনি মনে রাখেন সে হয়তো বলবে স্রষ্টা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক প্রস্তুতকারী এই কিছু বলবে উত্তরটা মনে রাখেন পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে তারা খুবই উন্নত এজন্যই তারা নাস্তিক হয়েছে সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো বিগ ব্যাং সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র তারপর গ্রহ এই পৃথিবী তারপর সূর্য তারপর চাঁদ মহাবিশ্ব এভাবে সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় বিগ ব্যাং কতদিন আগে জেনেছি সে নাস্তিক বলবে এটা কয়েক দিন আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে বিজ্ঞান যেটা জেনেছে চল্লিশ বা পঞ্চাশ বছর আগে পবিত্র কোরআন সেটা বলে গেছে চোদ্দশো বছর আগে সুরা আমি আর নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল আমি তাদের পৃথক করে দিলাম আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশমন্ডলী আর পৃথিবী মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে কোরআনের সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে কোরআনের চোদ্দশো বছর আগে এই কথাটা কে বলতে পারেন এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে তখন করবেন না পরের প্রশ্ন চলে যান আমাদের পৃথিবীর আকারটা কেমন সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন মানে দুইশো তিনশো বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুয়ার প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক তিনি পনেরোশো সালে জাহাজ করে পুরো পৃথিবী ঘুরে আসেন বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সালে পবিত্র কোরআন সেটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে সুরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কিছুটা চাপা তার মানে বর্তুলাকার এই আরবি শব্দ দুইয়া এটা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এটা আসলে বোঝাচ্ছে উঠ পাখির ডিমকে তাহলে পৃথিবীর যে বর্তুল এটা কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এভাবে কে বলতে পারেন সেই নাস্তিক তখন বলতে পারে হয়তো আপনাদের নবী মোহাম্মদ ছিলেন তর্ক করবেন না বলে যান তারপর বলবেন চাঁদের যে আলো এটা সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো কিছুদিন আগে দুইশো বছর তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না এটা প্রতিফলিত আলো পবিত্র করণেশ ফুরকানের একষট্টি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে যে তিনি কত মহান যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ সূর্য যার রয়েছে নিজস্ব আলো আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মনির প্রতিফলিত আলো বা ধার করা আলো সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি সেখানে বলা হচ্ছে সিরাজ ওয়াহাজ বা দিয়া পবিত্র কুরান চোদ্দশো বছর আগে কে কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো তা নিজস্ব আলো না সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের নবীজিয়া আসলেই অনেক বুদ্ধিমান তর্ক করবেন না পরের চলে যান আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম তেত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে রাত এবং দিন প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজ বাহুন। এটা দিয়ে চলন্ত কোনো কিছু গতিকে বোঝানো হচ্ছে আর শব্দটা যদি গ্রহণ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরেই সূর্যের একটা ইমেজ আনতে পারি সেখানে দেখবেন কিছু কালো স্পট আর এই আনুমানিক পঁচিশ দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন আমি যখন স্কুলে ছিলাম এখন থেকে পঁচিশ বছর আগে তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে আবর্তিতও হয় কোরআন এই কথাটা কে বলতে পারে তখন সে চুপ করে থাকবে এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ পেয়ে পরিণত হয় সেগুলো মেঘ হয়ে যায় মেঘগুলো নিচের দিকে আসে তারপর পরিণত হয় জোড়া লাগে নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয় পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে সুরা জুমারের একুশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নাম্বার আয়ত্ত উল্লেখ করা হয়েছে এরপর সুরা হিজারের বাইশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নাম্বার আয়াতে বলা হয়েছে আট ও নয় নাম্বার বলা হয়েছে সুরা মুল্কের ৯ নাম্বার আয়াতে বলা হয়েছে সুরা তারেকের এগারো নাম্বার আয়তে বলা হয়েছে এভাবে আপনি একের পর এক সুধরে রেফারেন্সি বলে যেতে পারেন পবিত্র যেখানে পানিচক্র সম্পর্কে বলা হয়েছে চোদ্দশো কথাগুলো বলতে পারেন সে নাস্তিক কোন কথা বলবে না কোরআন অনেক বিষয়ের হয়েছে আমি সৃষ্টি সুদৃহ পর্বত যাতে ঢোলে না পড়ে কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে যেটা কিছুদিন আগে জেনেছি এরপর সমুদ্রবিদ্যা আমরা জানতাম যে পানি দুই প্রকারের লোনা আর মিষ্টি কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না পবিত্র করণে সুরা ফুরকানের অনতিক্রম্য ব্যবধান আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায় যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক। উপকূলীয় এলাকা এরকম দেখতে পাবেন যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল এখানে দুটো সাগরের নীলনদের সাগরে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে চিন্তা করেন এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব সৃষ্টি হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে এগুলো সব বায়োলজি নিয়ে পবিত্র করণে সুরা রে তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় গাছের মধ্যে পুরুষ নারী আছে আগে জানতাম না এই কথাগুলো কে বলতে পারেন এরপর জিওলজি পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে এটা সুরা আটত্রিশ নম্বর আয়াতে আছে তারপর মৌমাছির কথা বলা হয়েছে সুরন এর আটষট্টি আয়তে কোরআনে মাকরসের জীবন নিয়েও বলা হয়েছে এটা আছে সুরা আনকাবুতের একচল্লিশ নম্বর আয়াতে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সুরন আহমের সতেরো আঠারো নম্বর আয়াতে জিওলজি সম্পর্কে বলেছে চোদ্দশো বছর আগে কে কথাগুলো বলতে পারেন এরপর কোরআনে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য সুরোনালের আটষট্টি কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে পুরুষের শুক্রানু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরান নাজমের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে এছাড়াও সুরা কিয়ামার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতেও বলা হয়েছে এরকম আরো অনেক কোরআনে কে কথাগুলো বলতে পারেন এগুলো কে বলতে পারেন তখন সেই নাস্তিক শুধু একটা উত্তরে দেবে স্রসটা উৎপাদনকারী প্রস্তুত কারক আবিষ্কারক এই স্রোসটা এই উৎপাদনকারী এই প্রস্তুত কারক এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে লাই লাহাইল্লাল্লাহ তাহলে পবিত্রকরণের সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন হতে পারে সেটা বাইবেল হতে পারে বেদ অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে তবে বাইবেল ও বেদে অনেক অবজ্ঞানিক তথ্যও আছে বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন পাশ করবে না কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন আলহামদুলিল্লাহ কোরআন হল আল্লাহ আমাদের আশা করতটা পেয়েছেন হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই এটা ওই প্রশ্নেরই মতো আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজ রুমে আর বুঝলেন কিনা একজন আমাকে জিজ্ঞেস করল ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি যে ঈশ্বরের শুরুও নেই শেষ নেই তখন তারা বলতে শুরু করল যে শুরুও নেই শেষও নেই তার মানে সেই জিনিসের কোন অস্তিত্বও নেই অথবা এটাই কি একমাত্র উপায় প্রমাণ করার একমাত্র কে হতে পারে যাকে বলে সৃষ্টিকর্তা এ ব্যাপারে প্রমাণ করার আর কোনো উপায় আছে কি যে আল্লাহ সুবাহতাল আর কোন শুরুও নেই আর শেষও নেই ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে আল্লাহ তালা সম্পর্কে বলার সময় আপনি বলেছিলেন আল্লাহ একজন তার কোনো শুরু নেই কোনো শেষও নেই সে বললো যার শুরু বা শেষ নেই তার তো কোনো অস্তিত্বই নেই এটা সৃষ্টি করা জিনিসের ক্ষেত্রে খুবই সত্যি কথা যেটা সৃষ্টি করা হয়েছে তার একটা শুরু থাকবে আর একটা শেষও থাকবে কিন্তু যাকে সৃষ্টি করা হয়নি তার শুরু থাকবে না আল্লাহ তালাকে সৃষ্টি করা হয়নি আল্লাহ তালা বাদে মহাবিশ্বের সবকিছুরই একটা শুরু আছে শেষও আছে শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম কারণ তিনি স্রষ্টা তিনি সৃষ্টি নন। তাহলে আমি আপনার সঙ্গে একমত সৃষ্টি করা কোনো কিছু নিয়ে বললে সে নাস্তিকের কথাটা ঠিক আছে জিনিসের একটা শুরু থাকবে কিন্তু আল্লাহকে সৃষ্টি করা হয়নি যেহেতু তাকে সৃষ্টি করা হয়নি তার কোনো শুরু নেই কোনো শেষও নেই আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর সায়েন্টিফিক মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সব একটা স্রোষ্টা আছে সূর্যের স্রষ্টা আছে চাঁদের স্রাই যদি আল্লাহ নাস্তিক আমাকে বলবে যে প্রথম এর মেকানিজম বলতে পারবে সে এটা আমি বলব না যে সবকিছুরই স্রষ্টা আছে এখানে আমি আমার নিজের বলা যুক্তিতে আটকে যাব না মানুষ অনেক সময় নিজের বলা যুক্তিতে ফেসে যায় এখানে আমি সেফে আছি আমি বলেছি সৃষ্টি করা সকল জিনিসের একজন স্রষ্টা থাকে যখনই বলবেন সবকিছুরই স্রষ্টা আছে তখনই ফাঁদে পড়বেন তারা বলবে ঈশ্বর কে বানিয়েছে। যদি আমাকে বলে কে বানিয়েছে তখন আমি বলবো যদি আমাকে বলেছে আমার এক বন্ধু তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা সন্তানের জন্ম দিল আপনি কি বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে না মেয়ে য্যাক একজন পুরুষ সে সন্তান জন্ম দিতে পারবে না ছেলে বা মেয়ে তো অনেক পরের কথা প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে মহিলার জন্ম দেবে একই ভাবে ঈশ্বরকে সৃষ্টি করা হয়নি তাহলে তার স্রষ্টাকে প্রশ্নটাই অযৌক্তিক কারণ ঈশ্বরের একটা সংজ্ঞাই হচ্ছে তাকে সৃষ্টি করা হয়নি সত্যিকারের ঈশ্বর অন্য ধর্মের অনেক দেবদেবী সৃষ্টি হয়েছেন জন্ম নিয়েছেন মারাও গেছেন সেই সব দেবদেবী শুরু আছে শেষও আছে সত্যিকারের ঈশ্বর আল্লাহ তালা আল্লাহ তাঁর কোনো শুরু নেই শেষও নেই আশা গুরুত্বটা পেয়েছেন কিছুদিনের মধ্যে আবার আপনাকে এরকম আলোচনায় দেখতে পাব বোন প্রশ্ন করলেন যে আমি গত কয়েক বছরে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মতবিনিময় করেছি এরকম আরো আলোচনায় আমাকে দেখা যাবে কিনা এ ধরনের মতবিনিময় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যদি সেই লোক আসলে যোগ্য হয়ে থাকে যেমন অনেক অনুসারী এটা অবশ্যই যোগ্যতা অনেকে আমার সাথে বিতর্ক করতে চায় তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চায় সেটা আবার আমি চাই না কেউ মতবিনিময় করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে বা অনুসারী থাকতে হবে যদি কোনো লোক কথা বলে দশ হাজার মানুষকে আকৃষ্ট করতে পারে তার সাথে মতবিনিময় করা যায় যেমন শ্রী শ্রী রবিশঙ্কর ওনার হাজার হাজার অনুসারী আছে ওনার সাথে আলোচনা করা যায় উনি বিখ্যাত কিন্তু যে সেরকম বিখ্যাত যার কোনো অনুসারি নেই তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে তাহলে ইনশাল্লাহ আলোচনা করবো আর এরকম একটা আলোচনা অনুষ্ঠানের কথা ছিল আগামী ফেব্রুয়ারি দালাল সাথে তবে দুদিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে আর কবে হবে জানি না দুবাইতে হওয়ার কথা যোগাযোগ করলো। যে আমি দালাইলামার সাথে মতবিনিময় আগ্রহী কি না আমি বললাম কোন সমস্যা নেই তিন চার দিন আগে এই সব ঠিক করা হয়েছিল তারপরে জানা হলো ওনার জন্য এখন দুবাইতে একটু সমস্যা তাই ক্যান্সেল করা হয়েছে আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে মত বিনিময় করা যায় আমিও খুশি হব এতে আমরা মানুষকে আরো সত্যের কাছে আনতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন এবার প্রশ্ন পর্বের শেষ রাউন্ড ইনশাল্লাহ হ্যাঁ ভাই জাকির ভাই সব সময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে মত করছেন তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন যেমন ডক্টর ওনার সাথে আলোচনার টপিক ছিল ইসলাম খ্রিস্টান ধর্ম আর আধুনিক বিজ্ঞান কিন্তু উনি শুধু ইসলামের বিরুদ্ধে বলেছেন পরে আপনি বাইবেল নিয়ে বললে উনি উত্তর দিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকরা কেন টপিকের ভেতর থাকতে বলেন না আহমেদ দিদাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে আপনারা যদি সরে যান তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন তারা ভাবছেন টপিক এর উপরে কথা বলছেন এখন বিচার করবেন দর্শকরা কেউ যদি টপিক থেকে সরে যায় মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন শিক্ষক বলতে পারবেন ভুল লিখেছ কেন কেন লিখেছ এটা বলা যাবে না তবে তো না দর্শকরা বিচার করবেন। তাহলে আমাদের বুঝতে হবে টপিক আগে ঠিক করা হয়েছে তারা রাজি হয়েছেন এখন টপিকের উপরে কথা বলা উচিত কিন্তু তারা টপিক থেকে সরে যান একই ব্যাপার ডক্টর ক্যাম্বেলের কথা যদি বলতে হয় এমন না যে উনি টপিকের বাইরে বলেছেন আলোচনার টপিকের কথা যদি বলতে হয় উনি টপিকের ভেতরে ছিলেন তবে সেটা টপিকের মাত্র একটা অংশ টপিক ছিল আধুনিক বিজ্ঞানের লোকের কোরআন বাইবেল উনি প্রথম থেকে কোরআনকে আক্রমণ করে গেছেন তিনি পুরোপুরি রেডি ছিলেন প্রথম প্রথমেছেন পরে আমি উনি রেডি ছিলেন আর নিশ্চিত ছিলেন কেউ এগুলোর উত্তর দিতে পারবে না আট বছরে কেউ তার বইয়ের উত্তর দেয়নি এই বাচ্চা ছেলে আবার কি উত্তর দেবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল সৌদি আরবের একজন ডাক্তার বলেছিলেন যে আমি কোনো ডিবেটের ভিডিও আধ ঘন্টার বেশি দেখতে পারি না শেখ দিদাতের অনেকগুলো ক্যাসেট দেখেছি সব আধ ঘন্টা করে এভাবে পুরোটা দেখতে চার দিন লাগবে একবারে আধ ঘন্টা বেশি দেখতে পারি না কিন্তু একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেখানে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একেবারে শুরু থেকে প্রথমে ডক্টর ক্যাম্বেলের আক্রমণ দেখে উনি ভয় পেয়ে গিয়েছিলেন উনি নিজেও ডাক্তার তারপর ডক্টর ক্যাম্বেলের অভিযোগের উত্তর তার কাছে নেই বিশ্বাস করেন বেশিরভাগই ডাক্তারই মনে করবে উইলিয়াম ক্যাম্বেল যা বলছেন সেগুলো হয়তো সঠিক বুঝলেন জানলে অবশ্য আলাদা কথা ডাক্তার হয়ে উনি ভয় পেয়ে গেলেন যে কোরআনে তাহলে ভুল কথা বলা হয়েছে ডক্টর ক্যাম্বেল রেফারেন্স দিয়েছেন এরপর যখন আমি এলাম উনি ভাবলেন যে এবার সব শেষ এত বড় একজন লোক কোরআনের বিরুদ্ধে বলেছে আর এই বাচ্চা কি উত্তর দিতে আসছে তিনি ভাবলেন এটা হয়তো খ্রিস্টান মিশনারিরা প্ল্যান করেছে হয়তো এই ছেলেটাকে স্টেজে আসার জন্য কিছু টাকাও দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ পুরো ডিবেটটা দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন তারপর বললেন আমি ডক্টর জাকি নায়কের সাথে দেখা করব। উনি নিজেও একজন ডাক্তার তারপর সৌদি আরবি জানেন ইসলাম সম্পর্কে এখন ডক্টর ক্যাম্বেলের কথা যদি বলতে হয় সেই ডিবে উনি টপিকের একটা অংশ নিয়ে বলেছেন কারণ তার উদ্দেশ্যই ছিল ইসলামকে আক্রমণ করার ভেবেছিলেন এই যা কি করতে পারবে আমি টপিকের মধ্যে ছিলাম করোনা সম্পর্কে বলেছি আমি উনার সব অভিযোগের উত্তর দেয়নি আমি কাদা ছোড়াছড়ি করতে চাইনি সোনার হরিণের পেছনে দৌড়াইনি যদি শুধু তার অভিযোগের উত্তর দিতাম তাহলে দ্বিতীয় অংশের কি হতো আমরা যখন ডিবেটের জন্য ট্রেনিং দিই তখন ছাত্রদের বলি ইসলাম সম্পর্কেও বলেছি আমি এক দুই পাখি মেরেছি এছাড়াও লেকচারের অর্ধেক সময় আমি বাইবেল নিয়ে কথা বলেছি উনি নিশ্চিত ছিলেন যে আমি ওনার অভিযোগের উত্তর দিতে পারবো না যীশু খ্রিস্ট ঈশ্বরের ব্যাপারেও উনি বলেছেন সেটা টপিকের বাইরে তার মুখ সাদা থেকে বাইবেল পড়ে দেখাতে হবে উনি যিশু খ্রিস্টকে নিয়েও কিছু গল্প বলেছেন যেগুলো টপিকের বাইরে টপিক নিয়ে বলা শেষ হলে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন শ্রী শ্রী রবি বেলা টপিক শেষ করে অন্য বিষয়ে বলেছি ওনার কিছু কথার উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কিছু অংশ ওনার মত করেই বলেছি উনি ভাবলেন উনি একই কাজ করবেন একই কাজ করার চিন্তাটা করেছিলেন একটু অবাক হয়েছিলেন তারপর কিছু গল্প বলে বোঝানোর চেষ্টা করলেন এরপর আমি যখন আসলাম ওনার অভিযোগগুলোর উত্তর দিয়েছি গল্পের উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কারণ সময় ছিল আয়োজকরা বাধা দিতে পারেন না আমরা বলতে পারি জোর করতে পারি না ডিবেটে একটা টপিক দেয়া হয় সবাই বোঝা টপিকের উপরই বলতে হবে সরে গেলে সমস্যা তাদের লেকচারের মাঝখানে তো বাধা দেয়া যায় না সময়ের কোটা পার হলে আয়োজকরা বাধা দিতে পারেন এ পরিষ্কার করে বলা হয় অনেকেই সেটা না মেনে চলে যায় তবে আমাদেরকে নিয়মটা হবে কারণ আমরা আল্লাহ পবিত্র সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃত বিলুপ্ত হয় আশা করতটা পেয়েছেন এবারের শেষ প্রশ্ন পেছন থেকে হ্যাঁ ভাই আপনি একটু দাঁড়িয়ে বলেন সেদিন বেঙ্গালোরের একজন লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন একটা ব্যাজও ছিলেন আমরা তাকে থামাই ভেবেছিলাম দেখা করতে যাচ্ছেন আমরা তাকে বললাম যে উনি চলে গেছেন তিনি তখন মালাটা নিয়ে দেখে বললেন খোদাকে দেখতে এসেছি শ্রী শ্রী নয় জাকির নয় কি সঠিক আপনি যেভাবে সুন্দর করে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দেন হিন্দুরা তাতে ভুল পথে চলে যাচ্ছে তারা মনে করছে আপনি ঈশ্বর হয়তো আপনি হয়ে যাবেন পরবর্তী সাইবাবা এ ব্যাপারে আপনার ভাই একটা পয়েন্ট বললেন আপনারাও খেয়াল রাখবেন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমি যেভাবে উদ্ধৃতি দিই তাতে অনেক আমাকে ঈশ্বর বলে মনে করে সাইবাবা আমি দু যেতে চাই না অন্যদেরও দু চোখে নিতে চাই না তাহলে যদি কেউ কখনো এ ধরনের কথা বলে আপনাদের বলি আগে তার কথাটা শুনতে হবে যেমন এখানেও আমি বলেছি মেনে চলবেন আল্লাহকে একবার আমি চেন্নাইতে লেকচার দিতে গিয়েছিলাম সেখানে লেকচারের টপিক ছিল ফোকাস অন ইসলাম ইউনিভার্সাল ব্রাদারহুড লেকচার শেষ হওয়ার পর এক ভাই এসে বললো ঈশ্বরের সাথে সাক্ষাতের খুব ইচ্ছে ছিল এই প্রথমে আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম লেকচারে শুনে তার খুব ভালো লেগেছে আমি তাকে বললাম যা যাক আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ তবে এরপর তাকে বললাম দেখেন ইসলাম ধর্মে আপনি আল্লাহকে ইহোকালে দেখতে পাবেন না যদি ভালো লাগে তাহলে সেটা হবে আল্লাহ তালার বাণী তাঁর ইবাদত করবেন অন্য ধর্মে এগুলো আছে বলে মানুষ ভুল করে অনেকে আমার পা ছাড়া সমস্যা কিছু কাজ করা যায় যেমন হাতে চুমু খাওয়ার এই নিয়মটা আছে কিন্তু যদি কাজটা ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে আপনাকে থামাতে হবে তা না হলে আপনাকে দুজো আগুনে জ্বলতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয় এরকম একবার মানে দেখা করার খুব ইচ্ছা ছিল আল্লাহ রাসুল এবং সাহাবেগের পরে ডক্টর জাকির নায়ক তাদের কাছে ভালো লেগে গেছে তবে তাকে বলতে হবে সাহাবিগণের পরে তাবেইন তাবে তাবেইন নিয়মটা তো মানতে হবে মুগ্ধ হতেই পারেন মুসলিমরা মুগ্ধ হয় তারপর এদের পরে আপনি যদি কাউকে এক নম্বরে বসাতে চান আপনার ব্যাপার আমরা কোরআন সুন্না মেনে চলবো আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ মেনে চলতে হবে প্রথমে আল্লাহ তারপরে তার রাসুল এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান এজন্য যারা লাইমলাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন শয়তানের হাত থেকে রক্ষা করো আমার কথা যদি বলেন আলহামদুলিল্লাহ রাতে এসার নামাজ পড়ার পরে আমি দুই রাখা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি শয়তান যেন আমার দ্বারা উপকৃত না হয় আল্লাহ তাল্লাহর সাহায্য করলে হয়তো আমি পারব তবে শয়তান এই লোকগুলো পিছু লেগেছে আল্লাহ পবিত্র পরিচালিত করতে চায় সেজন্য আমাদেরকে আল্লাহ সবান পথে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া তিনি আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করেন মানুষ অনেক সময় ভুল পথে চলে যেতে পারে কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের ভুল পথে নিও না এইসব খ্যাতি টাকা পয়সা এগুলো আখিরাতে জাননাতে তুলনায় কিছুই না এটা করা ভুল এখন কেউ যদি ইসলামের কাছাকাছি আসতে চায় তাহলে আগে তার কথা শুনেন হিকমতের সাথে কেউ যদি বলে আজ থেকে আমি আপনার অনুসারী হবো এখানে অনুসরণ করাটা যদি ইসলাম হয় তাহলে আলহামদুলিল্লাহ তবে তাকে বোঝাতে হবে অনুসারী হওয়া মানে এই না যে শ্রী শ্রী রবি বাদ দিয়ে আমার পূজা করবেন আপনারা এটা তাদের বোঝাতে হবে এরকম হলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আমাদের প্রধান লক্ষ্য আখিরাত আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা তবে শয়তানের ব্যাপারে সাবধান থাকতে হবে সে চেষ্টা করে যাচ্ছে তাই আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের সামান্য উদ্যোগটা কবুল করেন যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ তালার ইচ্ছাতেই হচ্ছে কেউ যদি হেদায়ত পায় সেখানে আমার কোনো কৃতিত্ব নেই এমন না যে আমি খুব মহান খুব ভালো দায়ী এটা হলো আল্লাহ তালার ইচ্ছা আমরা থাকি বা না থাকি ইসলাম ঠিকই ছড়িয়ে পড়বে আমাকে আল্লাহর প্রয়োজন করতে আল্লা যেন আমাদের সুযোগ দেন খড়ের গা সূর্যের আলো পড়লে যেমন জ্বলে উঠে সেরকম আমাদেরকে তা দরকার নেই এটা করলে আমরা কিছু স্রাব পাবো জাননাতে যেতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন আলমিন